আসসালামু عليكم ورحمة الله ওয়া الحمد আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام ওয়া সালামু আলা اشرفিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর ত্বহা রহমাতুল্লাহি বিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা আরসুন্নাহ জামাত রাকিদার বুননা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে অনকুন বিলবাসি আমরা পূর্ণ উত্তরর উপর ঈমান সেরাতের আলোচনা আমরা গতপর বলেছিলাম সেরাত হচ্ছে জাহান্নামের উপরে এমন একটি ফুল যে ফুল দিয়ে প্রত্যেকে পার হতে হবে এজন্য অগ্নি পরীক্ষা এই পরীক্ষা পার হয়ে ইমানদাররা জান্নাতে যাবে আর যারা জান্নাতি নয় তারা ওখানেই পড়ে যাবে এবং জাহান্নামে তাদের স্থিরস্থায়ী ঠিকানা হবে গত আমরা বলেছিলাম যে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা থাকবে জাহান্নামীদের तर प्रथमत दुनिया करते सबाई एकसाथ हो जा सबाई के एक जहां नामे निक्षेप कर निक्षेप करदेश आयात और हादी से देखे आज के आलोचना करते चाहे ईमानदार की अवस्था से आलोचना करते चाहिए ईमानदार्जर अवस्था की आल्ला तला कुरान करीमें रसोल्लाम हादीसे विस्तारित उल्लेख कर देखते पाईानदार बेपारे हादीसे नूर आल्दीम प्रत्येक ईमानदारुसारे आलो दे नूर देखने अंधकार थक अर्थात से परिथिति भय अंधकार थक अंधकार होते आलो था से आलो আমল অনুসারে আলো হবে দুনিয়ার বুকে যারা ভালো কাজ করেছে ভালো কাজ সেটা আলো নিয়ে আসবে এইজন্য আমরা দেখেছি যা সলাহরুন সলাৎ আলো নিয়ে আসবে এটা আমরা দেখেছি হাদিস দেখেছি এই জন্য প্রত্যেকে সেদিন তার আমল অনুসারে সে আলো পাবে যত ভালো আমল করেছে ভালো আমল সেদিন আলোর ব্যবস্থা করবে রসল্লা সাল্লাইসাল্লাম বলেছেন আরো মানুর দে তাদের মধ্যে কারো কারো নূর আলো দেওয়া হবে পাহাড়ের মতো আলো তার সামনে প্রকাশ পাবে অর্থাৎ আমল ভালো ভালো কাজ করেছে পাহাড়ের মতো আলো সে পাবে অমিন উম্মানুরুহু কাউকে হচ্ছে বেশি আরও বেশি বেশি পরিমাণ আলো নূর তার দেয়া হবে অর্থাৎ তার আমল আরও বেশি ভালো ছিল এই জন্য অমিন উম্মান ইউ তানুরু মিশ্রা না তাদের মধ্যে কারো কারো দেওয়া হবে তার ডান পাশে গাছের মতো খেজুর গাছের মতো আলো দেয়া হবে এই আলোতে সে চলতে পারবে অমিন হোমানীয়তা দু কারো ডান পাশে দেওয়া হবে সেরকম আলো যে আলো দিয়ে সে কোনোরকম পার হইতে পারবে হাতায় এক আখ রোমানীয়তা নুরহ আলাই ভা মারাতান কাদমি হি এমন কি তখন দেয়া হবে কারো কারো আমল কম হওয়ার কারণে তার পায়ের আঙ্গুলের বুড়ো আঙ্গুলের পায়ের বুড়ো আঙ্গুলের মতো আলো তাকে দেয়া হবে যেটা একবার নিভবে আরেকবার একবার আলো জ্বলে উঠবে এরকম অবস্থা থাকবে অর্থাৎ যখনই সে আলো জ্বলবে তখন সে সামনে আগাবে যখনই আলো নিবে যাবে তখন সে দাঁড়িয়ে থাকবে রসুল্লাহ সাল্লা বলেছেন তিনি এরপর বলেছেন অয়া মুরু ওয়া মুরু নাহলে সারাদ তারা তখন যাবে এবং প্রত্যেক মানুষ যারা ইমা পার ইমানদার পার হওয়ার মতো তারাও সারাদ দিয়ে পার হবে আর তাদেরকে বলা হবে নূরিকুম। তোমরা তোমাদের আলো অনুসারে সামনে এগিয়ে যাও ফমিনু কান কান কৌক তাদের মধ্যে কেউ কেউ পার হবে যেমনি ভাবে তারকা পড়ে যায় কখনো কখনো দেখা যায় তারকা পড়ছে অর্থাৎ তারকা অলবিচ্ছিন্ন হবে অমিন হোম মানে রিহে তাদের মধ্যে কেউ কেউ পার হবে বাতাসের গতিতে অমিন হোম মানিমুর রুকা তাদের মধ্যে কেউ কেউ পার হবে চোখের পলকের গতিতে অমিন হোম মানুর রুক্কা সাদ্দির রাহলে তাদের মধ্যে কেউ বা পার হবে যেন সে যেভাবে দুনিয়ার বাহনের করে পার হবে সেরকম বাহনের করে পার হওয়ার মতো ইয়ার মূল রামলান সে রকম। যে নেচে নেচে পার হবে কষ্ট করে তারপর বলেছেন হবে নূরাই ভিহি এমনকি এমন লোকও পার হবে যার নূর হবে পায়ের আঙ্গুলের মধ্যে তাকিরু ইয়াদুন ও তার লোক ইয়াদুন এক হাত পার হচ্ছে আর এক আগে আটকে যাচ্ছে তাকে লোক রেজলুন এক পা আটকে যাচ্ছে এক পা পার হয়ে যাচ্ছে অত শিব জওয়ানে বন্যার চারপাশ থেকে আগুন তাকে পেয়ে বসে ফাইয়া খুলুসুন তারপর কষ্ট করে পার হবে ফা খলাসু কষ্ট করে পার হওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি না মিঙ্কা বারাদান আরায় আয় নাকা আরাকা তোমাকে দেখানোর পরে আমাদেরকে তোমাকে দেখানোর পরে আল্লাহ যে আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি রাখাত আহতান আল্লাহ আলমিওতে আহাদান সেই ব্যক্তি বলবে যে এত কষ্ট করে পারে সে বলবে আল্লাহ আমাকে এমন কাজ দিয়েছে পার করে দিছে আর কাউকে এত কষ্ট এত সুন্দরভাবে পার করতে পারেনি অর্থাৎ ইমানদার মাত্রে পার হবে তবে কষ্ট হবে যে সুন্দরভাবে পার হবে সেও আল্লাহর প্রশংসা করবে যে সবচেয়ে কষ্ট করে পার হবে সেও আল্লাহ তালার প্রশংসা করবে যে আমি সুন্দরভাবে পার হতে পারছি এ কঠিন কষ্টের মধ্যে পার হতে হবে পার হইতে হলে নূরের দরকার এই নূরের বিষয়টি আল্লাহ তালা কোরআন কালিম উল্লেখ করেছেন তোমাদের জন্য সুসংবাদ আজকে দিনে জান্নাত এমন জান্নাতের সুসংবাদ যে জান্নাতের নিজ দিয়ে নালাস প্রবাহিত خالدین فيها <تصفيق> ترى شكان سيرستایভাবে থাকবে ذালিকা হুয়াল ফাউজুল আযীম ই হচ্ছে এক মহা সাফল্য ইয়াউম ইয়াকুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাතු লিল্লাযীনা আমানু যুরূনা নকত বিসমিন নূরিকুম সেদিন বলবে মুনাফিক এবং মুনাফিক নারী এবং পুরুষরা ঈমানদারদেরকে বলবে আমাদের দিকে তাকাও আমাদের জন্য অপেক্ষা করো তোমাদের দেখো পালতা তোমরা সেখানে কোনো আলো পাও কিনা দেখোরে বাবা ই নাহম বেসুরিল তখন সেখানে এমন একটি এমন একটি বেড়ার ব্যবস্থা করা হবে এমন একটি ওয়ালের ব্যবস্থা করা হবে পার্টিশনের ব্যবস্থা করা হবে যে যার মধ্যে দরজা থাকবে বা তিন ফির ভিতরে সেখানে থাকবে রহমত যেখানে ইমানদাররা আছে ওজাহের কেবল আদাব আর বাইরের অংশে যেখানে রয়েছে মোনাফেকরা তাদের জন্য সেখানে শাস্তি থাকবে স্যায় নিক্ষেপ করেছ ও তরবস তুম তোমরা খারাপ পরিণতি গণতে আমাদের জন্য ওর্তব তুম সন্দেহ প্রকাশ করতে অগরনাথ কুমায়নি আশা নিরাশা তোমাদেরকে धोका दिए निर्देश चले आ मृत्यु चले आशा द्वे तुम्हें नक्स के विपदे फेले तुम्हारा विपद सब समय कमना करते तुम्हारे गारम विरुर शयतान धोखाबाज फेरेबाज से तुम्हारे आल्ला सम्पर्ोकाय निक्षेप कर ফালিও মালাই ফিদিয়া আজকের দিনে তোমাদের থেকে কোন ফিদিয়া বিনিময় গ্রহণ করা হবে না সেটাই তোমাদের মূল স্থান সেখানে তোমরা যাবে ওসল মাসির কতই না নিকৃষ্ট সে স্থান এভাবে আমরা দেখতে পেলাম যে আল্লাহ সেদিন ইমানদারদের সাথে কাঁপের যদিও মোনাফের যদিও রাখেন কিন্তু মোনাফেকদেরকে সেখানে আলাদা করে ফেলবেন এই জন্য কেউ কোনো কোনো ইমাম বলেছেন আল্লাহ তালা কোরআন একাডেমি বলেছেন ইনআল মুনাফেক ইন খা দে্লাহম ইমান মুনাফেকরা আল্লাহকে ধোকা দেওয়ার কথা বলে আল্লাহ তালা তাদেরকে ধোকা দেবেন সেরকম তারা সাথে থাকলেও কিন্তু পার হতে পারবে না তারা আলাদা হয়ে যাবে ইমানদাররা আগে চলে যাবে তারা পিছনে পড়ে যাবে তাদের কোনো আলো পাবে না তারা হাতে বেড়াবে তারা বলবে দাঁড়াও না তোমাদের সাথে যাবো তোমাদের সাথে আমরা ছিলাম কিন্তু তখন বলা হবে যে না তোমরা আমাদের সাথে ছিলে কিন্তু তোমরা নিজেদের নফ্সকে ফেতনায় নিক্ষেপিত করেছ তোমরা আমাদের সম্পর্কে খারাপ ধারণা করতে আমাদের বিপদে ফেলার জন্য চেষ্টা করতে এবং আল্লাহ সম্পর্কে তোমরা সন্দেহে ছিলে এবং শয়তান নিজেরা নিজেরা অনাহুত আশা করতে এবং শয়তান তোমাদেরকে যে ধোকাবাজ সে তোমাদেরকে তোমাদেরকে ধোকা দিয়েছিল আজকের দিনে তোমাদেরকে আমরা সাথে নিতে পারবো না যাহার নামে যাবে তোমাদের কোন পরে তোমাদের কোনো কিছু আজ গ্রহণ করা হবে না তোমরা তোমরা বিপদেই পড়ে থাকবে জাহান নামের এর যে পড়ে যাবে সেখান থেকে কোনো বিনিময়ে তোমাদের সে উদ্ধারের কোনো ব্যবস্থা সেখানে থাকবে না অন্য হয়তো আল্লাহ তালা বলেছেন ই মালাহ ই হুজিল্লাহ্ন বিয়া আনু মা আহু আল্লাহ তালা সেদিনের কথা স্মরণ করুন যেদিন আল্লাহ তালা কোনো নবীকে অহমান করবেন না যারা ইমানে তাদেরকে অহমান করবেন না নূরহুম ইয়েসাইনা দিহিম ও বইমান হিম তাদের নূর তাদের সামনে এবং পিছনে তাদের নূর তাদের তাদের নূর দৌড়াতে থাকবে নূর নূর সেখানে নূর আলোকিত হতে থাকবে তখন তারা বলবে ইয়ে ইমান দ্বারা বলবে রবানা আত্মী মিলানা নূর আনা আমাদের রব আমাদের জন্য নূরকে পরিপূর্ণ করে দিন ওয়াক ফেরলানা আমাদের ক্ষমা করে দিন ইন্না কায়লা কুল্লুসঈন কাদির আপনি তো সব কিছু করতে পারেন আমাদের নূরকে আরও বাড়িয়ে দিন আমাদেরকে ক্ষমা করে দিন অর্থাৎ তারা তখন সেল্লিম নবিরা বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ নিরাপত্তা দিন নিরাপত্তা দিন ইমানদাররা বলতে থাকবে আল্লাহ নূর দিন নূর দেন আল্লাহ ক্ষমা করে ক্ষমা করে এভাবে ইমানদাররা পার হতে পারবে এক একজন এক অবস্থায় পার হবে কেউ বিজলির গতিতে কেউ কেউ বাতাসের গতিতে কেউ বাহনের করে পার হবে কেউ পা কেটে পার হবে যেই পার হবে সেই বলবে আল্লাহ তারা আমাদেরকে এই বিভাগ উদ্ধার করেছেন আমি সবচেয়ে ভালো অবস্থায় পার হয়েছি এরকম ইমানদাররা সেই কঠিন বিপদ পার করবে জাহার নামের উপর দিয়ে তাদেরকে পার হয়ে জান্নাতে যেতে হবে এটাই হচ্ছে মূল কথা সেই জাহান নামের উপর দিয়ে পার হওয়ার পথটি খুব সোজা নয় অত্যন্ত কঠিন কিন্তু এই জাহার নামের উপর দিয়ে শুধু ইমানদাররাই পার হতে পারবে মোশ্রেকরা পার হতে পারবে না কারা তারা এই জাহার নামের এই এইখানে এসেই তারা জাহান্নামে পড়ে যাবে এখানে তাদের পথ শেষ তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে পড়ে যাবে আল্লাহ তালা কোরআনে করিমসুল্লাহম তার হাদিসে সেটা বর্ণনা করেছেন এর অর্থই হচ্ছে যে এটা পার হইতে পারলে একজন ইমানদার তখন সে বুঝতে পারবে যে আমার জীবনের সফলতা এসে গেছে যে আমি এখন অন্তত জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি কিন্তু তারপরেও সে কিন্তু চিরস্থায়ী জাহান্নাম থেকে চিরস্থায়ী জাহার্নাম থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেয়েছে সেটা বলা যাবে না তারপরেও তার আরও আটকানোর জায়গা আছে ধরা পড়া জায়গা রয়েছে কোরআনে করিম আল্লাহতালা সেটা বলে দিয়েছেন যে সেখানে কি হবে জন্য আরেকটি আটকানোরাতের অর্থাৎ ছোট বড় ফলের পরে ছোট ফলে সেখানে আটকা পড়বে আটকা পড়লে সেখানে যতক্ষণ না পরিপূর্ণভাবে পরিষ্কার হচ্ছে পরিপূর্ণ তাদের গুণা থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ওই জায়গা পার হতে পারবে না ওই জায়গা পার হওয়ার পরে শুধুমাত্র তখন জাহান্নাত জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্ত হয়েছে বলা যাবে এবং আজাব থেকে পরিপূর্ণ মুক্ত হয়েছে বলা যাবে এবং তারপরে হবে তাদের সৌভাগ্যতম জীবন জান্নাতে প্রবেশের স্থান সেটাই শুধুমাত্র আমরা আল্লাহর কাছে সেটাই কামনা করব আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বিপদ আবতিক উদ্ধার করে বিনা হিসাবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করুন এবং আমাদের সেই সমস্ত ভাইদের থেকে যা আমাদের আমাদের যেন গুণা আমাদের যেন সে কোনো পাকড়াও যেন না থাকে আমাদের ভাইরা যেন আমাদেরকে না আটকে দেয় তারা যেন ক্ষমা করে দেয় আমরা যেন আমাদের ভাইদেরকে ক্ষমা করে যে জাননাতে প্রবেশ করতে পারি সেই ব্যবস্থা যেন আল্লাহ তাল্লাহ করেন এখানে আমরা দুইটি জিনিস আলোচনা করতে চাই প্রথমত আল্লাহ তালা কোরআনে কানি বলেছেন ওয়াইমি কুমিল্লা ওয়া রিদুহা যে তোমাদের প্রত্যেকেই সেখানে পড়বে সেখানে যাবে কান আল্লাহ রব্বীকে হাতমাম্মু দিয়া তোমাদের রবের তোমার রবের উপরে এটা একটা ভয়সালা করা জিনিস যেটা অবশ্যই ঘটবে যাহার নামে পড়া যাহার নামে উরুদের কথা বলা হয়েছে এ উরুদ অর্থ হচ্ছে সেখানে নামা কিন্তু সেখানে থাকার কথা বলা হয়নি অর্থাৎ সেখানে পড়বে সেখানে উপর দিয়ে যখন যাবে এটাই হচ্ছে এ আয়তের অর্থ যে ইমানদাররা এর উপর দিয়ে অবশ্যই পার হতে হবে কিন্তু সেখানে যারা ইমানদার নয় তারা পড়ে যাবে অধমুখে হয়ে সেখানে পড়ে যাবে আর যারা ইমানদার তারা সেখানে তারা কষ্ট হলেও সেই রাস্তা পার হয়ে তারা চলে যাবে ইমানদার সেখানে একবারে পড়ে যাবে না কিন্তু সেখানে কিছু জিনিস পড়ে যাবে কিছু যারা গুণাগার ইমানদার সেখানে পড়ে যাবে যারা প্রথম জায়গাতে পার হওয়া ভর হওয়ার পরেও দ্বিতীয় জায়গা তারা আটকে আটকা পড়বে যাহার নামের দুটি স্তর থাকবে প্রথম অংশে যাহার কাফেররা পড়ে যাবে দ্বিতীয় অংশে ইমানদার কিন্তু গুণা করেছে সেখানে পড়ে যাবে সেখান থেকে তাদেরকে পরবর্তীতে সুপারিশের মাধ্যমে আল্লাহ আল্লাহ আল্লাহতালা বের করায় আনবেন সেখানে নবীরা সুপারিশ করবে সেখানে ইমানদাররা সুপারিশ করবে এমন কি আমল পর্যন্ত সুপারিশ করবে হাদিসে আসছে যে কোরআনে করিম সুপারিশ করবে এমন এবং সেখানে সিয়াম সুপারিশ করবে এবং ভালো মানুষরা সুপারিশ করবে যারা আল্লাহর আল্লাহ তালার কাছ থেকে অনুমতিপ্রাপ্ত এবং যারা যাদের জন্য অনুমতি আল্লাহ তালা দিবেন যাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট থাকবেন তাদের জন্য অনুমতি দিবেন তারা সবাই সুপারিশ করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন কিন্তু একটি বিরাট অংশ ইমানদারদের মধ্যে যারা অপরাধী তারা সেখানে পড়ে যাবে এই বিষয়টি আমরা কোরআন হাদিস থেকে স্পষ্টভাবে দেখতে পাই সেই জন্য আমাদের প্রত্যেককে দোয়া করতে পারে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে এই সিরাত পার করে দেয় যে বিনা হিসাবে বিনা আর্টকানিতে কেউ যেন প্রসেরাত বিদ্যুৎ গতিতে পার হতে পারি যেন বার্ক বিদ্যুৎ গতিতে পার হতে পারি যেন আলোর গতিতে পার হতে পারি যেন বাতাসের গইতে পার হতে পারি আমাদের যেন কোনো কষ্ট না হয় পা যেন আটকা না পড়ে গুনার জন্য যেন গুণায় যেন পতিত না হয়। সেই বিষয়টি আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করে নিতে হবে এবং মনে রাখতে হবে যে এইটা পার হতে পারলেই আমরা বিরাট কাজ করতে পারবো এই সেরাত পার হ না হওয়া পর্যন্ত কারো প্রশান্তি নেই কারো শান্তি নেই প্রত্যেকে ভয়ে ভীত থাকবে दुनिया बुक निर्भरशी आलो है सेम आल्ला ग्रहण जो्य सब अमी ग्रहण करा महम्मद रसोल्लाम जोलगुल अनुमोदन करू शुद्रब और सन्देह दूरे थकते हैं आल्ला कल्याण कामीजी যে ওয়ার্তাভুম তোমরা সন্দেহ প্রকাশ করতে দুনিয়ার বুকে অনেক মানুষ আছে এই সেরাত এবারে সন্দেহ প্রকাশ করে যে সেরাত এত ধারাল হলে এর উপর দিয়ে কীভাবে পার হবে যেমন মর্তাজিলারা এভাবে সন্দেহ করে থাকে যেমন খাওয়ারেজরা সন্দেহ প্রকাশ করে থাকে কিন্তু ইমানদার মাত্রই বিশ্বাস করে যে পার হওয়ার দায়িত্ব পার হওয়া আমার দায়িত্ব আমল করা আল্লাহর ভরসা করে পার হবে আল্লাহ তালা তিনি পার করে দিবেন কীভাবে পার হব কিন্তু আমরা এই এগুলো ইমান রাখতে হবে কারণ কোরআনে কারিম আল্লাহ বলেছেন এবং রসুল আসলাম হাদি বহু আদিসেতায় স্ত্রীদের পার হতে হবে সুতরাং ইমান রাখতে হবে যে পার হব এ পার হওয়ার জন্য আমল করতে হবে সন্দেহ মুক্ত থাকতে হবে এবং যেভাবে বলা হয়েছে যে গরাত আমানিও বেশি বেশি আশা যে করা কাজ না করে আসা এমন কাজ আল্লাহ তালা যা পছন্দ করেন এমন কোনো কাজ না করে শুধু আশাবাদী হয়ে থাকা এটা কখনো গ্রহণযোগ্য নয় এজন্য আশাবাদী না হয়ে থেকে বরং আমল করতে হবে আল্লাহর দরবারে যে আমল করে তারপরে আশা করতে হবে আশা না আমল না করে আশা করা এটা হচ্ছে একজন প্রবঞ্চনা এটা করা যাবে না এবং শয়তানের ধোকা গারুর রাহুম বিল্লাহ গারুর কোরআনকারী মাল্লা বলছেন এর ধোকা থেকে দূরে থাকতে হবে গারুর শয়তানের একটি নাম সে ধোকাবাজ ফেরেবাজ দুনিয়ার বুকে মানুষকে আমল থেকে দূরে সরিয়ে রাখে ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখে ভালো কাজ করতে সে দেয় না এই তার এই অবস্থা থেকে বের হয়ে এসে সুন্দর করে সুন্না মোতাবেক আমল করতে হবে कुरने करीम मे आल्ला जिसमें अमल करार कथा घोषणा करते हैं सब समय आल्ला भरोसा रखते आल्ला भरोसा रेखे दोआा करते तुम्हें कठिन विपदे दिन हाँ प्रत्येक क्या तुम्हें सहयोगिता करो हाँसर मठे के तुम निर्भय रखा तुम आर्स नीचे छाय दओ तुम बीना हिसाब से जानाते जास्ता दाओ आप हिसाब सहज कर दि আমরা যেন কখনও সেখানে আটকে না পড়ি হিসাব নিকাশ শহর পর আমল নামার ডান হাতে দিও এই দোয়া করব আমরা সব সময় আরও দোয়া করবো আল্লাহ আমরা যেন তাদের সেই সৌভাগ্যবান্ধের অন্তর্ভুক্ত হতে পারি যারা ডেকে ডেকে বলবে হাও মোকরাউ কিতাবিয়া আসো দেখো আমার কিতাবটা দেখো ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হেসা বিয়া আমি তো বিশ্বাস করতাম যে আমি হিসাব নিকাশের সম্মুখীন হবে হব এই এই এদের সৌভাগ্যবান্ধের যেন অন্তর্ভুক্ত হতে পারি और हाँ मठे जान अल्लाह तला के सेजदा करते आल्ला तला के अल्लाह ताल गोड़ी देखे जान रखते आल्लाह तलामान रेखे जान तर अनुसर हम करीब तरह निर्देशना मोताब जाना जानातर पथे चलते जहानाम दिए पार हार समय जान एम भाव पार होते जे भाव नबी बोले जी प्रथम पार हव्वल मनी उजीज ए दआ करते थकबें আল্লাহম্মদ সাল্লিম সাল্লিম এবং ফেরিস্টারাও আমাদের জন্য দোয়া করতে থাকবে তাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত হতে পারি তাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত না হই যারা সেখানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে কাটায় আটকা পড়ে যাবে বিপদের বিপদের সম্মুখীন হবে এবং তাদের অন্তর্ভুক্ত যেন না হই যারা সেখানে তাদের আংটার মধ্যে আটকে পড়বে কোন কোন বর্ণনা এসেছে যে রবি এবং মদার গোত্রের লোক সবগুলি এক একটা আংটার মধ্যে আটকা পড়বে নাজুবিল্লা এরকম অবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত রাখুন আমাদেরকে যেন বিদ্যুৎ গতিতে এবং বাতাসের গতিতে আরও আমল যেন আমলে আমাদের আমল যেন এরকম হয় যে আমাদের যে আলোর গতিতে আমরা যেন পার হইতে পারি এবং আল্লাহ তালা যেন আমাদেরকে পর্বত প্রমাণ আলো দেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এমন এমন আলো দেন যে আলোতে আমরা উদ্ভাসিত হয়ে এই পুলসেরাতের অন্ধকার রাস্তা পারে দিতে পারি এবং মুনাফেকদের থেকে আমাদেরকে আলাদা করে জান্নাত যাওয়ার যাওয়ার ব্যবস্থা করে দেন এই দুয়াই আমরা সবসময় আল্লাহ তালার কাছে করব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ